عليكم ورحمة الله وبركاته <تصفيق> الحمد لله الحمد لله نحمده ونستعلمه ونستغفره ونؤمن به ونتوكد عليه ونعود بالله من شرور أنفسنا ومن سيديات أعلى من يهدي الله فلاه إلا له ومن يمعنه فلاها زيانا وأشهد أن لا إله إلا الله وحده لا شريكا وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا সালি বহিম হি বিন গহানি দু আল وخاف مقام ربي جنتان فبأي آلاء ربكما تكذبان آمنت بالله صدق الله العلي العظيم محترم حاضرين তিনি দয়া করে মেহরবানি করে অনুগ্রহ করে দান করেছেন আমরা রোজা রাখতে পেরেছি আরামাজানকে স্বাগত জানিয়েছি তালাবির মাধ্যমে এটা একজন বান্দার জন্য চরম পাওয়া যে তার অরবের সাথে সে কথা বলছি তারাবি নামাজ কোরআনে করিমের তিলাওয়াত আল্লাহর সাথে কথাবার্তা আল্লাহর সাথে কথা বলতো এটা একজন বান্দার জন্য কত চরম পাওয়া এটা এর আর বড় পাওয়া কি হতো পারি দুনিয়ায় যে আমি আমার মালিকের সাথে কথা বলার সুযোগ পাচ্ছি আমি আমার রবের সাথে কথা বলার সুযোগ পাচ্ছি একটু চিন্তার বিষয় যে কেমন রব কে দুনিয়ার সাধারণ মালিকের মতো আমার রব না তিনি আমার হায়াতের মালিক তিনি আমার জীবনের মালিক আমার সুস্থতা অসুস্থতা ঈজ্জর ব্যি করা সমস্ত দুনিয়ার সব কিছু যার হাতে সেই আল্লাহর সাথে আমি কথা বলার সুযোগ পাচ্ছি যেমন তেমন কথা না এখন রবুল আলী বড়ত্ব মহত্ব আমার দিলের মধ্যে কতটুকু বসেছে তার উপর নির্ভর আমি কতটুকু আনন্দিত প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট তাদের বরত্ব আমার দিলের মধ্যে বসেছে গেঁথে আছে সেই আমাদের কেউ যদি তাদের সাথে একটু একান্তে কথা বলার সুযোগ পাই নিজেকে ধর্ম মনে করবো এটাই তো স্বাভাবিক কারণ আমি জানি তার সম্মান তার অবস্থা তার মর্যাদা সেজন্যই আমার দিলের মধ্যে সেই অনুভূতি তৈরি হয় আজকে আমি প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলেছি একান্তে এটা অন্যদের সাথেও শেয়ার করব আনন্দ ভেতরে কাজ করবে তো এই এইরকম হাজারো লক্ষ কোটি প্রধানমন্ত্রীকে তিনি বাতিয়ে রেখেছেন যেই রবের রহমতে তারা বেঁচে আছেন যেই রবের তৌফিকের কারণে তারা ক্ষমতা দেখাতে পারছেন ক্ষমতাবান যেই রব তাদেরকে ক্ষমতা দিয়েছেন তুহিল মুল কামন্ত শাহ চাইলেই তিনি দেন আবার চাইলি ছিনিয়ে নেন সেই রবের সাথে আমাদের প্রত্যেক দিন আল্লাহ আকবর আল্লাহর সাথে আমাদের সরাসরি কথা হচ্ছে এটা কত বড় নেয়ামত এই নেয়ামত আমার দিলের মধ্যে তত বড় হিসাবে প্রকাশ পাবে আমার রবের মূল্যটা আমার কাছে যত বড়ো আমি আমার রবকে যত বড় মনে করব এই নেয়ামতকেও তত বড়ো মনে করব বিষয় হচ্ছে আমরা আমাদের রবের কথা শুধু মুখে মুখে বলি কিন্তু আমাদেরকে দিয়েছেন যেন ওই রবের মূল্য দিলের মধ্যে বসাতে পারি আল্লাহ আল্লাহ বলছেন আমি রোজা ফরস করেছি কেন করেছি কুতিবাহ কেন করেছি কোন যেন তোমরা মুি হয়ে যাও মুত্তাকি মানে কি মানে মুক্তি যাই যে মানুষ তার প্রতিটা পদক্ষেপে সে সামনে পা বাড়াবে প্রতি সে ভাববে আমি আমার রবের সামনেই আছি আমি আমার রবের সামনেই আছি তিনি সব কিছু দেখছেন আর এর বিনিময়ে রব ভিন্ন কিছু আমার জন্যে রেখেছেন সুরা আর রহমান থেকে আমি যে আয়াত দোকানে তিলাবাত করেছি সেই আয়াতে রব বলেছেন যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় যার আছে যে একদিন আমি আমার রবের সামনে দাঁড়াতে আমার জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব আমার রবকে আমাকে দিতে হবে প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে প্রত্যেকটা চিন্তার হিসাব দিতে হবে আমার রবের কাছে আমাকে জিজ্ঞেস করবেন আমার রব সতর্ক না দিতে পারলে আমার জন্য জানেন না এই ভয় যার আছে এই ভয় এই অনুভূতি যার বিলের মধ্যে আছে একটু খেয়াল করলে আমরা বুঝবো জিনিসটা অলিমান রবের সামনে দাঁড়ানোর ভয় যার আছে তার জন্য আল্লাহ বলেন তার জন্য দুইটা জানুন হ্যাঁ এই ভয় যার আছে যে আমার রবের সামনে আমাকে দাঁড়াতে হবে আল্লাহ তাহলে এখানে এই কথা বলেন নাই জার নামের আজাবের ভয় যে করে তার জন্য দুইটা জান্নাত এটা বলেন আজাবের ভয়ে যে বিরত থাকে আজাব শাস্তির ভয়ে যে বিরত থাকে তার জন্য দাঁড়ানোর ভয় জানাচ্ছে এটাই মূল কথা রবের ভয় রবের সামনে দাঁড়ানোর ভয় এই অনুভূতি দিলের মধ্যে জাগ্রত করার জন্যই রমজান এই শিয়াম সাধনা এই মেহনত আমরা করব করে যাচ্ছি ইনশাল্লাহ করবরত রিম সাল্লাম সাহাবায়ামের দিলের মধ্যে মধ্যে এই বিষয়টা বসানোর মেহনতি করেছেন যে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে সাহাবায় ক্রাম থেকে অন্য মানুষ পর্যন্ত এই দাওয়া পৌঁছেছে সকলের মধ্যেই এই অনুভূতি সবার মধ্যেই এটা ছিল ইতিহাসের কিতাব থেকে যে ঘটনাগুলো আমরা পাই জাহাজাতারুক রাহু তাল রাতের আধারে ঘুরতেন মোদিনায় কে কি করছেন কারো সমস্যা আছে কিনা গোপন সেগুলো শেষ করার জন্যে অথবা কেউ কোনো অন্যায় করছে কিনা খলিফাতুল মুসলিমিন রাতে আধারে কোনো ঘুরে ঘুরে দেখতেন খলিফাতুল মুসলিমিন ও আমার এমন শাসক ছিলেন আল্লাহ আকবর জনগণ তাকে ভয় করতে বটে কিন্তু জনগণের এই বিশ্বাস আস্থা ছিল যে খালিফতুল মুসলিমিন ন্যায়পরায়ণ শাসক তার পক্ষ থেকে কোন রকমের জুলুমের আশঙ্কা আমাদের নাই এই অনুভূতি মানুষের মধ্যে ছিল সেই জন্যই তো এই কিছুদিন আগেও দেখলাম পত্রিকায় হ্যাঁ দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল সাহেব তিনি বলেছেন যে শাসক অমর আমার আদর্শ এটা নতুন কথা না। এটা নতুন কথা নয় গান্ধীজিরও কথা ছিল যে যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে হয় যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে হয় নতুন ভারতে সংসদের প্রথম ইয়ে তিনি বলেছিলেন যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে হয় তাহলে ওই গাঢ্টিওয়ালা ওই খেজুর গাছে। ছাউরির নিচে বসে বসে পুরা দেশ শাসনকরওয়ালা ওই সমস্ত রসুলের সাহাবিদের অনুসরণ তার মধ্যে সম্ভব দেশের ন্যায় প্রতিষ্ঠা করা বিকল্প কোনো পথ দুনিয়ায় আসে নাই আসবেও না আল্লাহ এটা তাদের দিলের মধ্যে বসছে আমাদের দিলের মধ্যে বসে নাই ইয়াহুদিনা সারা খ্রিস্টানরা আর ইয়াহুদিনা তারা নজরুলের কথা যতটুকু বিশ্বাস করেছে মানে নাই কিন্তু তাদের বিশ্বাসটা যতটুকু অতটুকু বিশ্বাস আমার আপনার দিলের মধ্যে বসে নাই। নাইম সাল্লাহ বলেছেন তাই আমাদের আগে ইয়াহুদিদেরকে মুসলমানরা এইভাবে শেষ করবে যে ইয়াহুদি পাথরের আড়ালে গিয়ে লুকাবে পাথর বলে দিবে তাহলে আমার পেছনে ইয়াহুদ আছে তাকে ধর পাথর পাতা বলবে কিন্তু একটা গাছ সেই গাছ সে এই সাক্ষী দিবে না সব কিছু সাক্ষী দিবে আমার পেছনে ইয়াহুদি আছে লুকায় আছে তাকে ধরো একটা গাছ শুধু এই সাক্ষী দিবে না এই কথা মুসলমান বিশ্বাস না করলেও বিশ্বাস করেছে সারা দুনিয়ার ইহুদিদের থেকে চাদা উঠিয়ে ইসরাইল সেই গাছের চাষ তাদের পাহাড়ের পর্বতে সব জায়গায় করে যাচ্ছে যেন তারা একসময় আশ্রয় নিতে পারে এই বিশ্বাস তাদের আছে যা বলেছেন তা পুরোপুরি বাস্তবায়ন হবে নিশ্চিত কোন সন্দেহ নাই তারাই বিশ্বাস করে কিন্তু মানে না তাদের দুর্ভাগ্য কিন্তু আমরা মুসলমান মানিত না বিশ্বাস করি আমাদের বিশ্বাস না আমার নবীর কথায় আমার নবীন যে সমস্ত করেছেন তাদেরকে আদর্শ বাড়ানোর মতো মানসিকতা আমাদের নাই মুখে মুখে অনেক কিছুই বলতে পারি আল্লাহ তাহলে হেদায়তিক করেন হাজার ফারুক রাজু তালা মদিনার গুলিতে গুলিতে ঘুরদেন রাতের আধারে এক ঘরের পাশে দিয়ে যাচ্ছিলেন হঠাৎ দুইজন নারী কণ্ঠ তার কানের মধ্যে বেসে আছে বুঝলেন তিনি একজন বৃদ্ধা আরেকজন যুবতী দু মা মেয়ে হতে পারে কথা বলছে মা মেয়েকে পরামর্শ দিচ্ছে যে দুধের মধ্যে একটু পানি মিশ্রণ কর দুধটা বেড়ে যাবে আমাদের মুনাফা বেশি হবে বিক্রি করতে গেলে মে বলছে খালিফাতুল মুসলিম হাজরত ফারুক রবিউল তালান তিনি তো নিষেধ করেছেন দুধের সাথে পানি মিক্স করতে তিনি নিষেধ করেছেন আমরা এটা করতে পারি না এটা হলিকার হুকুম মা যে মহান কাজে আমে কাজ করতে পারি না দুনিয়ার সময় যত গড়াচ্ছে এই সমস্ত ব্যবস্থাপনা যত বাড়ছে অস্ত্র বাড়ছে সব কিন্তু এটাই সত্য কথা অপরাধ কিন্তু কমছে না বাড়ছে দিন দিন বাড়ছেই বাড়ছে এটাই সত্য কথা কেন मानुष के अपराधान बावना मानूसराधम जीवन गढ़ द्वारा आईन का बाध्य कर बाध्य कर दुनिया कानून दिन दिन कठिन हो पुलिस बाढ़राधेना चलते अपराध क्योंकि बेड़े चले बेड़े चले सत्य कथा क्या अपराध थे बाचार जमे मूल जो विषय মানুষ তার পেছনে মেহনত করছে না আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি এই ব্যবস্থা করত পুলিশ না বাড়িয়ে যে দাওয়াতের মেহনত যারা করতেছেন তাদেরকে সাপোর্ট করে কাজে গিয়ে নেওয়া যে মানুষকে মোত্তাকে বা মেহনত করা পুলিশ না বাড়িয়া মানুষকে আল্লাহর সাথে তামলুক সম্পর্ক করবে যে আমার যে প্রতিষ্ঠান তাদেরকে সহযোগিতা করো আজকে যদি এটা করতো পুলিশ না বাড়িয়ে আল্লাহর পশন খেয়ে বলছি দেশ থেকে অন্যায় অপরাধ পুলিশের চার্জে যতটুকু বন্ধ হচ্ছে তার চেয়ে বহুগুণ বন্ধ হতো যদি এই প্রক্রিয়ায় কারণ আইন কোনোদিন মানুষকে অপরাধ থেকে বিমুখ করতে পারে না পুলিশ কোনোদিন মানুষকে অপরাধ থেকে বাধা দিতে পারে না সাময়িক সে নিজেকে গুটে আর কি সুযোগ পেলে এতক্ষণ যেটা বন্ধ ছিল সুযোগ পেলে তার চেয়ে বেশি করে আমরা যখন একখানায় পড়তাম একটা আমাদের মাদ্রাসা গুলোতে একটা কথা প্রচলন আছে সেটা হচ্ছে হেডস খানার ছাত্ররা খুব বেশি দুষ্ট হয় তারা সুযোগ পেলে খুব বেশি দুষ্ট করে কারণ কি কারণ হচ্ছে যে সার্বক্ষণিক এত চাপে তারা থাকে এত প্রেশারে থাকে চব্বিশটা ঘন্টা তারা ওস্তাদদের মেঘ রাড়িতে থাকে তার ঘুমটাও ওস্তাদরা লক্ষ্য করেন যে সে ঠিক মতো ঘুমালো কিনা টাইম মতো কিনা উঠলো কিনা টাইম সেই ফজরের এক ঘন্টা আগের থেকে তাদের যে মেহনত শুরু হয় আবার সেই ফজর পর্যন্ত চব্বিশটা ঘন্টা তাদের ওস্তাদের নিগরানিতে থাকে সামনে থাকে তো এই জন্যে তাদের চাপটা বেশি হওয়ায় তারা যখনই একটু সুযোগ পায় ওস্ত যখন ক্লাসে না থাকে যখনই একটু সুযোগ পায় ওই 24 ঘন্টার যা দুষ্টানি আসে সুদে আসলে সব ওঠায় এটা আমরা দেখেছি কেন এ চাপ সুযোগ পেয়ে সে আরও বেশি করে কেন চাপ এটা এতক্ষণ সে চাপে ছিল আজকের এই পুলিশ শাসিত সমাজ যেখানে তাগুয়ার কোনো মূল্য নাই আল্লাহর ভয়ের যেখানে কোনো মূল্য নাই সেই সমাজের অবস্থাও কিন্তু তাই সাময়িক পুলিশ দ্বারা মানুষ এই আইনকে কানুনকে নিজের মত করে পুলিশ আইন প্রয়োগ করছে হয়তো মানুষকে অপরাধ থেকে বিরত রাখছে হয়তো কিন্তু যখনই মানুষ সুযোগ পাচ্ছে তখনই কিন্তু অপরাধে জড়ায় যাচ্ছে এবং সুযোগ আসলে আগের চেয়ে বেশি করছে শুধু তাই না শুধু তাই না হতাশার কথা হচ্ছে যে এখন কিন্তু বেড়ায় ঘাস খায় এখন কিন্তু বেড়ায়ও ঘাস খায় হ্যাঁ ফসল খেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এখন দেখা যাচ্ছে অপরাধে জড়িয়ে যাচ্ছে তারা নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না মানুষকে কি করে রক্ষা করবে। কেন এটা এটা এই জন্যে মূল যে বিষয় সেটা হচ্ছে আল্লাহর ভয় তার দিলের মধ্যে রাখে আল্লাহ ভয়ে যার দিলের মধ্যে নাই তাকে দুনিয়ার কোন আল্লাহ ভয়ে চলে আসে না দেখলে কোন আল্লাহ যিনি আমার সব কিছুর মালিক কোন আল্লাহ যিনি জাহাজের মালিক জাহান নামের মালিক কেমন দিবসের মালিক মা আলিক দিন কেমন দিবসের মালিক যিনি সেই আল্লাহর সামনে আমাকে হাজিরা দিতে হবে প্রতিটা মুহূর্তের হিসাব এই অনুভূতি যদি দরজা জানালা সব এই ইচ্ছে কারণে সে পানি খেতে পারে ইচ্ছা করলে সে পিপাসা মেটাতে পারে কিন্তু করে না কেন করে না পুলিশ তাকে আটকায় পুলিশ তো সেখানে দেখে না পর্দার অনেক কোনা হয় অনেক অপরাধ হয় হ্যাঁ সেই অপরাধগুলো ঠেকাতে পুলিশ সম্ভব সক্ষম না সম্ভবও না এটা দেখেই তো না ওই অপরাধীকে পানি খাওয়া থেকে কে বাঁচাব কোন পুলিশ কোন আইন কোন কানুন কিছুই না একটাই জিনিস সেটা হচ্ছে সে ভাবছে যে পানি আমি খাব যেই আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখলাম দুনিয়ার কেউ না দেখলেও সেই আল্লাহ কিন্তু দেখতেছে এই অনুভূতি যখন মানুষের দিলের মধ্যে চলে আসবে ইনশা আল্লাহ তখনই কেবল মানুষ অপরাধ থেকে বিরত থাকে আর এই প্র্যাকটিসটাই রান্না তাল আমাদেরকে দিয়ে করাচ্ছেন যেন সারাটা বছর এই প্রবণতার দিলের মধ্যে জাগ্রত হয় প্রতি মুহূর্তে আমি ভাবি আমাকে আমার রদ দেখতেছেন সকালবেলা খবর নিলেন কে মেয়ে কে মেয়ে যার দিলের মধ্যে আল্লাহর ভয় বসে গেছে যে গোপনেও আল্লাহকে মনে রাখে খবর নিয়ে মেয়ের খোঁজ খবর নিলেন অবিবাহিত এক মেয়ে নিজের সন্তানের জন্য ধন সম্পদ দেখে অমর নিজের সন্তানের জন্য বিয়ের প্রস্তাব পাঠান নাই তিনি পাঠিয়েছেন তাকুয়া দেখে মেয়ের ভাগ্য খুলে গেল হলিবতুল মুসলিম অমর সন্তি তালান যিনি বিশাল সাম্রাজ্যের শাসক তার ছেলের সাথে ওই ছোট্ট ঘরের মেয়ের বিয়ে কিসের কারণে এটা এটা যে ব্যক্তি তপন করবে তার সমস্ত তার রাস্তা বের হওয়ার পথ আল্লাহ তালা বের করে দেবেন আল্লাহ যদি কাউকে বিপদ থেকে বাঁচাতে চান দুনিয়ার সমস্ত শক্তি মিলেও তাকে বিপদে ফেলতে পারবেন আল্লাহ যদি কাউকে বিপদে ফেলেন দুনিয়ার সমস্ত শক্তি মিলেও তাকে রক্ষা করার কোনো সুযোগ সামর্থ্য কারণ নাই এই বিশ্বাস মুসলমানের দিলের মধ্যে বসাইতে হবে হাজর আবদুল্লাহ নদি আল্লাহ আহমা ওই মেয়েকে বিয়ে করলেন তাদের সন্তান তাদের পরিবার তাদের বংশধারা এত মোবারের বংশধারা কারণ একদিকে আবদুল্লি অমরের মতে এমন মানুষ আরেকদিকে এমন মত মেয়ে এই উভয়ের যে বংশ পরবর্তীতে আসছে তাদের থেকে হজরতে অমর আব্দুল আজিজ রহমাতুল্লাহ যাকে পঞ্চম খলিফা হিসাবে মানুষ ইতিহাস সাক্ষ্য দেয় পঞ্চম খলিফা আবু বকর আলমর উসমায় আলী রিজওয়ান এই চারজন খলিফার পর একদম পুরা আলামিনবুয়া নবু ওয়াদের যে ধারা নবুয়ের যে সিস্টেম পরিচালিত হয়েছে সেই অমর আব্দুল আজিজুল সময়ে এবং সেই নারী তাদেরই পরবর্তী সন্তান এটা কিসের বরকত এটা ওই একজনের তা পরকত ওই আল্লাহর ভতির বরকত আল্লাহ তাহারা বলেন দ্বিতীয় কথা হয়ে যাবে যার মধ্যে ওই আল্লাহর ভয় কাজ করবে যে আমাকে আল্লাহ দেখতেছেন আল্লাহ বলেন তার চিন্তা নাই সফরের জায়গায় ছিলেন গ্রাম থেকে নিয়ে সাধারণ মানুষ পর্যন্ত তা ধারা। এটা যে বিস্তৃত হয়েছে রসুলের এই দাওয়াতের রসিলা রসুলের মেহনতের রসিলা এই কথাগুলো বলা যে হাজরতমর এ ফারুক হয়েছেন হঠাৎ এখনকার শাসকদের এমন তো নয় শাসকরা যখন যেতেন কোথাও মানুষ বুঝতে পারতেন না কে শাসককে গোলাম হ্যাঁ হাজর ফারুক যখন বাইদুল মুকদ্দাস অভিযানে গিয়েছিলেন সে ইতিহাস আপনাদের জানা তিনি যে গোলামকে সাথে নিয়েছেন তার সফর সফরসঙ্গী পথটা কিভাবে চলতেন একটাই তুই ছিল ঘোড়া কিভাবে গিয়েছেন কতক্ষণ অমর হাত আল্লাহ খাদেম টেনেছে ঘোড়া কতক্ষণে ঘোড়ার উপর আল্লাহ বেদুল মুকদ্দাসে যখন ঢুকছিলেন তখন সিরিয়াল ছিল অমরের টানা খাদের বসা বেদুল মুকদ্দাসের ওই ইয়াহুদিরা তারা দেখে খ্রিস্টানরা তারা দেখে ভেবেছিল যে ওই ঘোড়ার উপর যিনি আছেন তিনি হয়তো খলিমতুল মুসলিমিন অমর আব্দুল খত্তফ রদি আল্লাহ তারা যখন এগিয়ে গেলেন খাব ভেঙে বসলেন আমি না ভাই আমি না যিনি ঘোড়া টাকতেছেন তিনি হচ্ছেন খলিমতুল মুসলিমিন অমর আব্দুল খত্তফ্লাহ তারাই দৃশ্য দেখে বলে মুসলিম জাহান এদের হাতে পুরা জাহান এদের হাতে আসবে না কেন যে শাসকের অধীনত্বকে হেরপত করতে পারে যিনি কৌমের নেতা হবেন তিনি হবেন কৌমের সর্দার নেতা হবেন যিনি তিনি হবেন কৌমের খাদিম সেবক সেবক হঠাৎ দেওবন্ধের এক বড় ছিলেন মুফতি শফি রহমতুল্লাহ আলায় এই ঘটনা শোনাইছেন কিতাব পেয়েছি তারা সাহারংপুর রেল স্টেশনে এক জায়গায় সফরে যাবেন সবাই মিলে বসা এখন সফরের সুনত হচ্ছে একজন আমির হবেন অন্যরা মামুর তার কথা মতো চলবে মশুয়ারা হবে আমির সিদ্ধান্ত দেবেন এটাই সফরের সুনত তো সফরের সবাই মিলে মশুয়ারায় সিদ্ধান্ত হইল যে হুজুর আপনি আমির হুজুর বলেন আমি অসুস্থ আমাকে আমির বানাই না আমি অসুস্থ বলো সুস্থ সমস্যা কি আপনি শুধু হুকুম করবেন কাজ তো করবো আমরা বলেন না পিরা করার পর রাজি হইলেন আমি আমির তিনি আমির তো এবার বলেন ঠিক আছে ভাই এবার বস্তাগুলো সবাই আমার মাথায় দাও তোমাদের সমস্ত বস্তাগুলো আমার মাথায় দাও বলে কি হজরাত আপনার মাথায় কেন বস্তা দেব বলে না তাইলে আমার থেকে আমির গিরি নিয়ে নাও যদি আমাকে আমির বানাও আমাকে নেতা বানাও সফরের তাহলে বস্তা সব আমার মাথায় নিতে হবে সেজন্য আমি বলেছিলাম ভাই আমি অসুস্থ আমি পারবো না আমি পারবো না এই সফরের সঙ্গীতের লিডার হইতে এখন তো লিডার হওয়ার ইসলামের লিডার মানে হচ্ছে তিনি হবেন কর্মের সাদিক সেবক আর সবাই তার সেবা করেও তন জয় করতে পারে উল্টা হয়ে আসে ইসলাম থেকে মানুষ যত দূরে সরে যাবে অশান্তি তত বেশি তিনি অন্য রাস্তা দিয়ে হাঁটে গল্প শুনেছি আমাদের এই মুবারক নামগুলো শুনলে তাদের কলিযায় লাগে একটা গেট আছে বাব এমর যে গেটটি হজরত যে জায়গা দিয়ে হজরত অমর তার বাড়ি ছিল মদিনা একটু উত্তর দিকে পূর্ব দক্ষিণ কুনায় আমরা গিয়েছিলাম ওই এলাকায় দেখার জন্য দরজা তো সে আর অনেকে ওই দরজা দিয়ে ঢুকেন না যেটার নাম বাবের অমর অন্যদিক দিয়ে ঘুরে ঘুরে ঢুকেন। ঢুকেন একজন রসিক কৌতূহল করে বলতেছেন আপনার জীবন্তশায়ও শয়তান আপনি যে পথে যেতেন সে পথে যেত না আপনার মৃত্যুর পরেও শয়তানের অনুসারীরা ওই পথ দিয়ে ঢুকার সাহস পায় না অন্য দিক দিয়ে যায় এই তো ছিল আমার এমন মানুষ যাকে দেখলে মানুষ এত ভয় পাইত এত প্রতাপশালী এত বড় মানুষ তিনি সফরে একা কি চিন্তা করা যায় কত আল্লাহ আর একা একই সফর সফরে খোঁড়াকি শেষ খাওয়ার কিছু নাই দেখে একজন রাখাল ছাগল চড়াইতেছে মরুভূমির মধ্যে কেউ নাই একা একই গিয়ে তার কাছে একটু দুধ দাও আমি কৃপাসার্থ পুদার্থ তো রাখাল বলতেছেন অমর এই বকরির মালিক তো আমি না এই বক্রির যিনি মালিক তিনি তো এখানে নাই আমি কি করে আপনাকে দিব হজরত অমরদিউল্লাহ রাখালের এই কথায় চমকে উঠলেন আল্লাহ আখবাদ আমার রাজত্বের মধ্যে এই হুকুমদা আর পরীক্ষা করার জন্য কত মজবুত হলো আর পরীক্ষার জন্য বললেন ঠিক আছে ভাই তাইলে একটা কাজ করো আমরা একটা বুদ্ধি বের করি যে তুমিও কিছু লাভবান হও আমিও লাভবান হই কি বুদ্ধি বলে একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও আমি ওই ছাগল নিয়ে চলে যাব রাস্তায় যেখানে ক্ষুদা রাখবে দুধ বের করে করে আমি খাবো আমার ফায়দা হলো তুমিও কিছু টাকা পয়সা পেয়ে গেলে গোপনে রাখলা এটা আর মালিকের কাছে গিয়ে বললা। যে ছাকল একটা বাঘে খেয়ে ফেলছে মালিক তোমাকে বিশ্বাস করত বিশ্বাস না করার কোন কারণও নাই এইরকম ঘটনা ঘটে অবরহ ছাকল খেয়ে ঝেলে বাঘে তো ওই রাখাল সাথে সাথে যে কথাটা বলে সাথে সাথে যে কথাটা বলে ওই কথাটা ইতিহাসে লেখা ও ভাই আমার মালিক হয়তো বাড়িতে দেখছে না আমাকে দান করেছেন আল্লাহ আকবর ইমানের কি অবস্থা কিন্তু আল্লাহ ভয় তিলের মধ্যে কতটুকু আল্লাহর ভয় তিলের মধ্যে কতটুকু অমরের কোন যে অমর সম্পর্কে রসুল জান্নের সুসংবাদ দিয়ে দিয়েছেন অমর অফিল জান যে দশজন সাহবীর একজন শুধু তাই নয় রসুল যখন মেয়ারাজে গেছেন মেয়ারাজের রসুলকে জান্নাত জাহান পরিদর্শনের জন্য নিয়ে গিয়েছিলেন হজরত জিপে আলাদা জান্নতে গিয়ে রসুল দেখেন চমৎকার একটা সুন্দর বাড়ি যার পাশে একজন নারী বসে বসে অজু করতেছে যখন এই ঘটনা শোনাইতেছিলেন বলতেছিলেন বাড়িটা এত সুন্দর লাগছে আমার কাছে আমার মনে চাচ্ছিল একটু ভিতরে ঢুকেও দেখি বাড়িটার ভিতরে কি অবস্থা বাইক থেকে এত সুন্দর ভিতরে কি অবস্থা কিন্তু আমার মনে পড়লো যে অমরের যে ব্যক্তিত্ব ওমরের যে ব্যক্তিত্ব আত্মসম্মান বোধ ওমর না জানি আবার মাইন্ড করে কিনা যে আমার বাড়িতে রসুল অনুমতি ছাড়া ঢুকে গেলে এই জন্য আমি আর ঢুকি নাই এটা তো তরিকারসুলের কারো বাড়িতে অনুমতি ছাড়া না ঢুকা এটা রসুলের তরিকা বাড়িতে ঢুকার আগে নক করা স্যালাম দেওয়া তিনবার পর্যন্ত নখ করা ভিতর থেকে সারা না পেলে চলে যাওয়া আর আমাদের অভ্যাস হচ্ছে খোলা রাখ পর্যন্ত কলিংবেল থাকি টিকতেই থাকি এটা মোবাইলের একটা মাস আমরা বলেনি তিনবার পর্যন্ত সর্বোচ্চ আপনি কল দিতে পারবেন আর যদি কেটে কল করা নাই। আপনি অনুমতি চেয়েছেন তার সাথে কথা বলতে তিনি অনুমতি দেন নাই তার এই হক এই অধিকার আছে হ্যাঁ তিনি যদি চুপ থাকেন নাও কাটেন হয়তো ভাবতে পারেন যে তিনি দেখছেন না তখন তিনবার পর্যন্ত আপনি দিতে পারবেন এর বেশি না ঢুকলে তো ভালো হইত কথা বললেন ও ভাই এমন ব্যক্তি এমন মহান পুরুষ যার সম্পর্কে রসুল বলেছেন সেদিকে। আমরা বলি হকের পিছনে পিছনে সম্পর্কে বলছেন উল্টাটা দারোহাই হক তার পিছনে পিছনে ছুটে উল্টাটা রসুলের দরবারে অনেক পুরুষ আসতেন আম্মা জানত থাকতেন সময় হয়তো অমরের জিনিসটা ভালো লাগতো না যে রসুলের বিবে কেন মানুষ দেখবে ভেতরে ভেতরে খুব অশান্তি অস্থির আল্লাহ তালা অমরেরতা আল্লাহ পৌঁছে গেছে আল্লাহ পরাজির করে দিয়েছেন সাথে সাথে রসুল মাকাম ইব্রাহিমের প্রশংসা করতেছেন মাকাম ইব্রাহিমের হয়তো অমরের ফারুক রবিআ রসুল্লাহ এত ফজিলত মাকাম ইব্রাহিম আমরা তার পাশে যদি একটু নামাজ পড়তাম আল্লাহ তারা আয়াত নাজির করে দিসের পেছনে পরে পাশে নামাজ পডো হুকুম থেকে বন্দীদের এক এক পরামর্শ দিয়েছেন ফলতো ফারুক্লা পরামর্শ ছিল মেরে ফেলা শেষ করে দেওয়া ফলত আবু বকর সিদ্ধিকা দিয়ে নরম মানুষ এদের থেকে জরিমানা নিয়ে চলে আসছিল সিদ্ধান্তে ভুল হচ্ছিল সিদ্ধান্তে ভুল হচ্ছিল অমর যেটা বলেছিল এটাও আল্লাহর মানুষ ছিল যে এদেরকে মেরে ফলা শেষ করে দেওয়া আল্লাহর মানসার সাথে আল্লাহর ইচ্ছার সাথে যেত সেই অমরের পর হজরতে গোপন কথা যিনি অনেকটা জানতেন মুনাফিকদের সম্পর্কে আল্লাহ রসুল কারো কারো সম্পর্কে জানিয়েছেন সে মুনাফিক কিন্তু সবার মধ্যে এই জিনিসটা জানা ছিল না কে মুনাফিক অনেকের মুনাফিকই স্পষ্ট হয়ে গেছে তখন আমরা জানি জানতাম কিন্তু সবার ব্যাপকভাবে রসুল এটা কাউকে বলতেন না রসুল নিজেও অনেক ক্ষেত্রে জানতেন না আল্লাহ যাদেরকে জানাইতেন তো রসুল সাল্লাহ আলী মুনাফিকদের ওই কিছু লিস্ট হজরত হুজাইফুল ইহামান রবিআল্লাহ তালুকেও বলেছিলেন রসুলের অনেক গোপন কথা রসুল হজরত হুজাইফবুল ইহামান রবিআল্লাহ তালকে বলতেন যার সম্পর্কে রসুল জান্ন সুসংবাদ দিয়ে দিচ্ছেন তিনি নিজেকে নিরাপদ মনে করতেছেন না মৃত্যুর সময় আব্দুল রানের মধ্যে তিনি উপর থেকে রানের উপর থেকে সরাই নিয়ে আসলেন মাটির মধ্যে নিয়ে আসলেন গালগুলো মাটির সাথে ঘষতেছেন আর বলতেছেন ধ্বংস হয় ওই এলাকায় আমার ইয়াল ফির কারণ এই অনুভূতি যার দিলের মধ্যে জাগ্রত হবে যা আমাকে আমার রক্ত দেখতেছেন আল্লাহ বলেন যার দিলের মধ্যে ভয় চলে আসবে যে আমাকে আমার রব দেখতেছেন আমার রবের সামনে আমাকে হাজিরা দিতে হবে আমার রবের সামনে আমাকে জবাবদিহি করতে হবে এই অনুভূতি যার দিলের মধ্যে আসবে আল্লাহ বলেন তার জন্য আমি দুইটা জান্নাতের বরাদ্দ দিয়ে দিলাম সেই সুযোগ আমাদের সামনে এই প্র্যাকটিস আমাদের সামনে আমরা করছি রোজা রাখার মাধ্যমে ওই প্র্যাকটিসই হচ্ছে এটা যেন রোজা পর্যন্তই সীমাবদ্ধ না থাকে ইনশাআল্লাহ তারা আমার গোটা জীবনটাই যেন রমাজানোবারকের এই মুবারক মুহুর্তের মতো আমি করে নিতে পারি আমার রোজাগুলা জন্য এমন হয় ইনশা আল্লাহ যে আমার সারাটা জীবন আমি রব দেখতেছেন যে কোনো কাজ করার সময় আমি চিন্তা করবো আমার রবের সব লেখা হচ্ছে শুধু ফিট করনা সাথে সাথে রিপোর্ট হচ্ছে এক প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট আমার সামনে আসবে আমি দেখব এই হিসাবের উপর নির্ভর আমি জান্নাতি হব না জাহান্ন হবো আল্লাহাল আমাদেরকে আল্লাহ তালাকে চিনে তারপর তাকে ভয় করা যে অনুভূতি যে উদ্দেশ্যে আমাদের এই উপর এই শিয়াম সাধনা যেন যথাযথভাবে আমরা করতে পারি সবাই যেন মুতী হয়ে যায় মুত্তাতি হয়ে যেন বাকি জীবন কাটাতে পারি আল্লাহ তালার কাছে সেই প্রার্থনা আমিন পর আরমিন